আয়শা হ্রদিয়াল্লাহ ত আল্লাহত বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাতের সকল অংশে অর্থাৎ বিভিন্ন রাতে বিভিন্ন সময় বেতর আদায় করতেন আর জীবনের শেষ দিকে সাহারের সময় তিনি বেতর আদায় করতেন